সাইব ইবনু ইয়াজিজ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি তলহা ইবনু উবায়দুল্লাহ সাদ মিকদাদ ইবনু আসাদ এবং আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তো আল্লাহ এর সাহচর্য লাভ করেছি আমি তাদের কাউকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনিনি তবে তলহা রদিল্লাহ তু আল্লাহুকে উহু যুদ্ধের ঘটনা বলি বর্ণনা করতে শুনেছি